রেইনোজ মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথাদান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 কোন প্রতিরোধ করল না রসলাস্লাহ আলিহাস্লাম আল মঞ্জির এবেন আল কুদামাকে আদেশ দিলেন বনু কায়নুকার ইহুদিদের বেঁধে রাখতে বনু কায়নুকার মিত্র ও বন্ধু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবেন উবাই এই দৃশ্য দেখে খুব কষ্ট পাচ্ছিল ইহুদিদের করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া দিচ্ছিল সে রসুল্লাহ সাল্লু আলহিউসালামের সাহাবি আল মঞ্জিরকে আদেশে স্বরে বলল মঞ্জির ছেড়ে দেওয়াদের মনজির বললেন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 অনুনয় বিনয় করতে লাগল বলল আমার মিত্রদের প্রতি একটি সদয় হন ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লু আলি হাসলাম কোন সাড়া দিলেন না ইবেন উবাই দ্বিতীয়বার একই কথা বলল আমার মিত্রদের প্রতি সদয় হন আপনার দোহাই লাগে রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লাম পেছনে ফিরলেন কিন্তু এবারও কোন সাড়া দিলেন না ইবেন উবাই মরিয়া হয়ে উঠল সে রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের পকেটে আর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিল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 রসুল্লা সাল্লু আলহিউম মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবিন উবায়ের সাথে খুব বিচক্ষণ আচরণ করেছিলেন ইবিন উবাই একটা সময়ে প্রকাশ্যে ইসলামের শত্রুতা করত কিন্তু বদরযুদ্ধের পর সে আর তার লোকেরা ভোল পাল্টে ফেলে তারা বাদ্যত নিজেদের মুসলিম বলে দাবি করতে থাকে এই কারণে রসুলুল্লাহ সাল্লু আলহিউম ইবিন উবায়ের সাথে সরাসরি শত্রুতা এড়িয়ে গেছেন বরং ধৈর্যের সাথে তাকে সামাল দিয়েছেন এর পেছনে দুটো কারণ ছিল প্রথমত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 পুরো একটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শুধুমাত্র একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে মুসলিম নারীর ইজ্জত ও অধিকার রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামের এই একটা সিদ্ধান্ত থেকেই বোঝা যায় আজকে মুসলিম বিশ্বে কত বোন কেঁদে চলেছেন অথচ সাড়া দেওয়ার কেউ নেই যেন দুনিয়া থেকে পুরুষ মানুষ উঠে গেছে অথচ কথা ছিল মুসলিম পুরুষ মাত্রই তার বনের ইজ্জত রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে রসল সাল আলহামও আমাদের সেই শিক্ষা দিয়েছেন এবং পরবর্তী জামানার খলিফারাও সেই স্তূন্যতেরই অনুসরণ করেছেন আব্বাসীয় খলিফা আল মুতাসিমের সময় এক মহিলাকে এক রোমান সৈনিক লাঞ্ছিত করেছিল আল মুতাসিম সেই বনের আত্মিতে সারা দিয়ে তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে পুরো একদল সৈন্য পাঠিয়ে দেন এই আল মুতাসিম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 অনূল চিদু হুদিয় বাগবুম অগু ওমী হুম কুমস ইহু ইন্হু ইহ দিল কৌম্বালিমী সতরলী নি কুবিহীম মরবুয়ু সরফিমূল নকূলু নক্ষে ঔ অমৃ দিহি ফুসি হে ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ কেন না এরা নিজেরা সব সবসময়ই একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে আর আল্লাহ আল্লাহতালা কখনো জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না অতপর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা দৌড় গিয়ে তাদের সাথে এই বলে মিনিতে হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপত্তিত হবে পরে হয়তো আল্লাতালা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন তখন লোকেরা নিজেদের মনের ভিতরে যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে সুরা আল মাইদা আয়াত একান্ন এবং বায়ান্ন দ্বিতীয় আয়াতে ইবেন ওবায়ের কথা বলা হয়েছে সে আশঙ্কা করছিল যদি তার মিত্র ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সে বিপদে পড়বে সে ধরে নিয়েছিল ইহুদিদের সাথে থাকলে সে নিরাপদে থাকবে মুনাফিকরা সাধারণত কাফিরদের কাছেই আশ্রয় ও নিরাপত্তা খোঁজে এটাই তাদের স্বভাব আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন তিনি মুমিনদের বিজয় দেবেন এর ফলে মুমিনরা মুনাফিকদের প্রভু আর রক্ষক কাফিরদের উপর বিজয় লাভ করবে আল্লাহ তালা আরো বলেন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 ুহ্ল দীন মী অর্দমিং খুম দীনি ফসং ফয় টিলু বিক ফসং ফিল্লু বিকমি ইউিব্বুম আয়ুিব্বু নি না নালল মুিন ইসতি নালীন হিদূন ফি সবিলুজ হিদূন ফি সবিলিক মশ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 আর তারাও তাকে ভালোবাসবে তারা মুমিনদের প্রতি কোমল আর কাফেরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে কোন নিন্দুকে নিন্দাকে তারা ভয় করবে না এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী সর্পজ্ঞ সুরা আল মায়দা আয়াত তিপ্পান্ন এবং চুয়ান্ন এই ঘটনার মাধ্যমে মদিনার ইতিহাস থেকে বনকান্যকের অধ্যায় সমাপ্ত হল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 এই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লা রাস্লাম এবং তারপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন একে একে চারজন খলিফা আবু বকর ওমার ওসমান এবং আলী রাধিল তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তারা কোন পরাশক্তির তোয়াক্কা করতেন না বহিষক্তের চাপ বা হুমকির সামনে তারা কখনো মাথা নত করেননি আল্লাহকে ভয় করে তারা আল্লাহ সরিয়ে দিয়ে মুসলিম ও অমুসলিমদের শাসন করেছেন আর তাই তাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় খিলাফায় রাশিদা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 বদরযুদ্ধের মাত্র সাত দিন পরেই এই অভিযান সংঘটিত হয় এ থেকে বোঝা যায় আল্লাহ রসুল্লাহ আলিহুয়াশ্লাম কতটা তৎপর ছিলেন মদিনা নিরাপত্তার ব্যাপারে রসলাসাল্লু আলি হাসালামের গোয়েন্দা বিভাগ জানতে পারে যে বনু সালিম গোত্র মুসলিমদের ওপর আক্রমণের ষড়যন্ত্র করছে তাই রসল সাল্লাহু আলিহাস্লাম আকস্মিকভাবে দুইশজন মুজাহিদ নিয়ে তাদেরকে আগে ভাগে আক্রমণ করে বসেন এখনকার পরিভাষায় এই ধরনের হামলাকে বলা হয় প্রি এমটিবি স্ট্রাইক শত্রুপক্ষ হামলা চালানোর আগেই তাদেরকে হামলা করে বসা বনু সালিমের এলাকাটি ছিল বর্তমানের পাহারাইনে এই অভিযানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি বনু সালিম গোত্র পাঁচশো উট রেখে পালিয়ে যায় উঠগুলো মুসলিমদের মাঝে গনিমত হিসাবে ভাগ করে দেয়া হয় প্রত্যেকের ভাগে দুটো করে উঠ পড়ে এই অভিযান চলাকালীন সময়ে মদিনার অস্থায়ী প্রশাসক ছিলেন সিবা ইবেন উরফুতা অথবা ইবেন উম্মে মাহতুম রাজেলা ওয়ানহু দ্বিতীয় অভিযান গজওয়া আসায়েক বদরের যুদ্ধে পরাজিত হবার লজ্জা মোচন করার জন্য কুরাইশার সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে এই কারণে কুরাইশ নেতা আবুসুফিয়ান মোদিনার ইহুদি কোচ বনুনাজিরের দারস্থ হয় বনুনাজির কোচের প্রধান সাল্লাম এ বেন মিশকামের বাসাতেই মেহমান হিসেবে ওঠে মোদিনার উপকণ্ঠে কিভাবে আক্রমণ করতে হবে সে বিষয় বিস্তর আলাপ আলোচনা হয় ইহুদিদের কাছ থেকে কুরাইশা অনেক মূল্যবান তথ্য লাভ করে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 সালাবা এবং মুহারিব এই দুটি গোত্র গোত্রা আক্রমণের পরিকল্পনা করছে তিনি সাড়ে চারশো মুজাহিদের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে গোত্র দুটোর দিকে অগ্রসর হন। পথে হুবান নামের শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হলো তাকে ইসলামের দাওয়াত দেয়া হলে সে মুসলিম হয়ে যায় ওদিকে রসল সাল্লু আলিয়াসাল্লামের সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোত্র দুটো আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায় এরপরও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 সাথে সাথে রসুল্লাহ সাল্লু আলী আসলাম তর বাড়িটি নিয়ে দাসুরের সামনে দাঁড়ালেন দাসুর তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে বলত মুহূর্তের মাঝে দৃশ্যপট বদলে গেল ভরকে যায়। বুঝতে পারে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরত রসুল সে রসল্ল সাল্লু আলিউসালামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে আল্লাহ রসুলও তাকে মাফ করে দিলেন দাসুর এরপর মুসলিম হয়ে যায় এবং অঙ্গীকার করে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 আমি সাক্ষ্য দিলাম যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহর কসম আমি আর কোনদিন তাদের সাথে যুদ্ধ করব না এই লম্বা লোকটি ছিলেন আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মজিসা দাসুরতার তার গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলে অনেকেই মুসলিম হয়ে যায় চতুর্থ অভিযান সারিয়া আল কার্দাহ আমরা আগেই বলেছি কুরাইসতে দুটো বাণিজ্যিক রুট ছিল একটি ছিল সিরিয়াগামী আর একটি ছিল ইয়েমেনগামী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 তারা সফলভাবে কোরাইশ কাফেলা আক্রমণ করেন কাফেলার প্রহরীরা পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয় অভিযানটি সংঘটিত হয় আরবের কেন্দ্র নাজদ এলাকার আল কর্দক স্থানে পঞ্চম অভিযান, বা বাহরান। হিজড়ি তৃতীয় বর্ষে পরিচালিত এই অভিযানটি সংঘটিত হয়েছিল সেই বনসালিম গোত্রের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মুসলিমরা বদরের ইমিডিয়েটলি পরেই কোদরে হামলা করেছিল কিন্তু এবারও তারা পালিয়ে যায়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 এই যুদ্ধকল চলাকালীন সময়ে সাহাবিরা রসল সাল্লু আলিবাস্লামের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে পারতেন তার সাথে ভ্রমণ খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে রসলুল্লাহ সাল্ল আলি আসালামের অসাধারণ ব্যক্তিত্বের কত রকম পরিচয় যে সাহাবিদের সামনে ফুটে উঠত তার কোন ইয়ত্তা নেই ফলে সাহাবিরা অনেক কিছু শিখতেও পারতেন আর এভাবেই আমরা বহু সুন্না সম্পর্কে জানতে পেরেছি এই অভিযানগুলো মুসলিমদের জামাতবদ্ধ হয়ে থাকতে শেখায়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 এরা রসুল্লাহ সাল্ল আলী সালামের বিরুদ্ধে আজে কথা বলত এবং মুসলিমদের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তুলত এই লোকগুলো কিছু ক্ষেত্রে ইসলামের সরাসরি শত্রু থেকেও ভয়ঙ্কর এদেরকে রসুল উল্লাহ ছেড়ে দেননি সাইকুল ইসলাম এবিন তাইমিয়া তার বিখ্যাত গ্রন্থ আসারিম আল মাসুল আলা শাতিমে রসুল কিতাবে এই প্রসঙ্গে বলেন মুহারাবা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকার হতে পারে অস্ত্রের যুদ্ধ এবং কথার যুদ্ধ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 মদিনায় এরকম বেশ কিছু লোককে সাহেস্তা করা হয় যারা আল্লাহ দিন ও রাসুল্লাহ সাল্লা আলহাম সম্পর্কে আজে বাজে বক্ত যেমন আসমাবিনতে মারোয়ান আবু ইফক আল ইয়াহুদী এরা ছিল তেমনই কিছু মিডিয়া অ্যাক্টিভিস্ট এরা হাতে অস্ত্র তুলে নেয়নি এরা ইসলামের বিরুদ্ধে মুখের জবান দিয়ে যুদ্ধ করেছে এদেরকে হত্যা করা হয় তবে আসমাবিনতে মারোয়ান আর আবু ইফকের কাহিনী সিরাত ও ইতিহাস ইতিহাসগ্রন্থে বর্ণনা করা হলেও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 একজন ইউদি হিসেবে কাব ভালো করে জানত যে মুশ্রিকদের পৌত্তলিকের কোন আলী হাসালাম প্রথমে বেছে নিলেন এই কাজের জন্য যোগ্য সাহাবি হাসানি বিন সাবিদ রানহকে তিনি ছিলেন মুসলিমদের মাঝে সেরা কবি হাসানি বিন এমন সব ব্যাঙ্কাত্ম কবিতা লিখলেন যে মক্কার লোকেরা একে একে সবাই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 একটি তীক্ষ্ণ সাহিত্যর অসময় ঝাঝালো কবিতা মুহূর্তের মধ্যে পুরো আরবে ছড়িয়ে পড়ত অনেকটা যেভাবে আজকাল কোনো লেখটি লেখা ছবি বা ব্লগ পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয় কবিতা যেমন কাউকে সম্মান এনে দিত তেমনি এই কবিতাই ছিল কারো ইজ্জানি করার মুখ্যমস্ত্র আজকের দিনে মিডিয়াও সেরকম মিডিয়া মানুষকে যা বলে মানুষ তাই বিশ্বাস করে মিডিয়া চাইলে যে কাউকে হিরো বানাতে পারে আবার যে কাউকে বানাতে পারে সন্ত্রাসী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 মদিনার সনদকে লঙ্ঘন করার জন্য যা যা যথেষ্ট তার সবই গাব করেছে সে আল্লাহের অবমাননা করেছে মুসলিমদের ব্যঙ্গ করেছে মুসলিম নারীদের নিয়ে আজে বাজে কবিতা লিখেছে এর প্রত্যেকটি সনদ লঙ্ঘন করার জন্য যথেষ্ট ছিল আর মুসলিমদের বিরুদ্ধে ক্রাইস্টে যুদ্ধ করতে উৎসাহ প্রদানের অপরাধ তো আছেই এর ফলে সে একটি বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হল তাকে হত্যা করার জন্য আর কোনো বাধা থাকল না আর তাই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 হ্যাঁ চাই তাহলে আমাকে কিছু মিথ্যা কথা বলার অনুমতি দিন রসল্লুর রসাল্লু আলী আসালাম বললেন ঠিক আছে যা তুমি ভালো মনে করো বলো মুহাম্মদ এ মাসলামা একা একাই কাবের কাছে গেলেন বললেন দেখো কষ্টের কথা আর কি বলবো তোমাকে এই মুহাম্মদ এই মুহাম্মদ লোকটা আমাদের কাছে সাদাকা চায় অথচ আমাদের নিজেদের পেটেই ঠিক মতো দানা মানে পড়ে না তোমার কাছে এসেছি কিছু ঋণের জন্য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 স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি কাব বলল আমার ভাই আবুন নাইলা আমাকে ডাকছে সে বলল তুমি যেও না মনে হল এই কণ্ঠস্বর থেকে যেন রক্ত ঝরে পড়ছে আরে না তুমি কোনো চিন্তাই করো না ও আমার ভাই আবুন নাইলা যার পৌরুষ আছে সে বর্ষার লড়াই সারা দিতেও ভয় করে না বুঝলে নতুন স্ত্রীর কাছে নিজেকে বিশেষ কিছু একটা প্রমাণ করতে গিয়ে কাব নিচে নেমে এল নীচে সাহাবিরা দাঁড়িয়েছিলেন তাকে প্রস্তাব দিলেন কাব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 রসুল্লা সাল্ল আলহি আসালাম মিশনের সাফল্য দেখে খুশিতে বললেন এই মুখগুলো উজ্জ্বল হোক আর তারাও বললেন আপনার চেহারাও উজ্জ্বল হোক ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্ল আলহি আসালাম এগিয়ে এসে আহত সাহাবির ক্ষতস্থানে হাত রাখলেন সঙ্গে সঙ্গে তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন এখন কা বিবিন আশরফের হত্যা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্টে আলোচনা করা যাকি ইনশাআল্লাহ এক নম্বর পয়েন্ট সাহাবিদের নিবেদিত আত্মা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 এরপর তাদের সাথে কৃত চুক্তি নবায়ন করেন বা তাদেরকে একটি অঙ্গীকারনামা লিখে নিয়ে আসতে বলেন যেখানে তারা এই ধরনের কাজ দ্বিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় হত্যার কারণ কাবকে কোন পন্থায় এবং কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে শেখ এবেন তাইমিয়া রেহমাউল্লাহর বিখ্যাত আর সারিম আল মাস্তুল আল শাতিমির রসুল কিতাবে সেখানে আল ওয়াকিদের একটি বর্ণায় এসেছে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 উদাহরণস্বরূপ যদি শত্রু বাহিনীর মধ্যে একজন মুসলিমকে গোয়েন্দাগিরি করতে হয় ক্ষেত্রে আলিমরা বলেছেন যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে এবং বসে পড়তে না পারলে আঙ্গুলের ইশারায় নামাজ পড়বে যদি সেটাও সম্ভব না হয় তাহলে চোখের ইশারায় নামাজ পড়বে মোহাম্মদ বিন মাসলামা নবীজ সাল্লাহ আলিবাসাল্লাম সম্পর্কে কটুক্তি করেছিলেন সাধারণ অবস্থায় এটা ভয়াবহ কুফরি কিন্তু বিশেষ প্রয়োজনে সেটা অনুমোদিত ছিল সামরিক অভিযানের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম আছে ইহুদীদের সাথে শত্রুতা জাতিগত কারণে নয় ধর্মবিশ্বাসের কাব ইহুদি হলেও জাতিগতভাবে ছিল সে আরব এটি প্রমাণ করে ইহুদীদের প্রতি মুসলিমদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা জাতিগত কারণে নয় হিটলারের আদর্শ ছিল কেন্দ্রিক। সে ভাবত ইহুদি জাতি থেকে জার্মান জাতি উত্তম আমরা সেটা মনে করি না জাতি পরিচয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের আপত্তি মন মানসিকতা নিয়ে ইহুদিরা তাদের হীন মনমানসিকতার জন্যই মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম ও মুসলিমদের নামে কটুক্তি করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ধোকা দেয় তাদের পরিচয় নয় বরং তাদের কাজেই তাদেরকে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় ছয় নম্বর সব যুদ্ধ ময়দানে হয় না অনেক সময় গুপ্ত হত্যার মাধ্যমে আল্লাহর দুশ্মনদের অনেক বেশি ক্ষতি করা সম্ভব কাবিমিনাল আশ্রাফের ক্ষেত্রে তাই হয়েছে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 প্রথমটি হচ্ছে আল্লাহ রসুল সাল আলী আসলামের সাথে আনহুর মেয়ে হাফসার রিয়া আনহার বিয়ে রসুল্লাহ আলহাম তার ঘনিষ্ঠ সাহাবিদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক তৈরি করেন হাফসার প্রথম স্বামী মারা যাবার পর অমর রাদ আনহু গেলেন উসমান রাজিয়া আনহুর কাছে নিজেই মেয়ের প্রস্তাব নিয়ে গেলেন উসমান তার প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন তিনি এখন বিয়ের কথা ভাবছেন না অমর রদ আনহু কিছুটা মনঃক্ষণ্ণ হলেন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 আমি আল্লাহ রসুলের মুখে হাফসার কথা শুনেছি আমি আল্লাহ রসুলের কোন গোপন খবর প্রকাশ করতে পারি না তাই চুপ ছিলাম যদি আল্লাহ রসুল সাল্ল আলহাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম অর্থাৎ আবু বকর জানতেন যে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাস্লাম হাফসাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী ছিলেন আর এই কারণে তিনি হ্যাঁ না কিছুই বলেননি এখানে একটা বিষয়ে খেয়াল করার মতো সাহাবিদের উদারচেতা আচরণ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 রসুল্লা সাল আলী মেয়েকে বিয়ে উপলক্ষে গিফট দিলেন কিছু ভেলভেট রান্নার কিছু সামগ্রী আর ইস্কির ঘাস দিয়ে ভর্তি একটা সুগন্ধি এতটুকুই। রসল নিজে যেমন অনারম্বর জীবনযাপন করতেন তেমনি নিজ পরিবারকেও সাদামাটা জীবনযাপনে উৎসাহ দিতেন আলী আর ফাতিমার সংসার ছিল সাদাশীতে সংসার বিলাসিতা তাদের জীবনে কখনোই ছিল না আমরা একটি ঘটনা জানি যেখানে ফাতিমারা দেল আনহু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 কিন্তু তিনি সেটা করেননি তিনি মসজিদের ক্ষুধার্ত মানুষগুলোর কষ্টের কথা আগে ভেবেছেন আলী আর ফাতিমার কষ্ট হচ্ছিল সত্যি কিন্তু অন্তত তারা না ছিলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলিউসালাম এভাবেই ইনসাফ শিক্ষা দিয়েছেন নিজে সাদা সিদে জীবনযাপন করেছেন নিজের পরিবারের জন্য তাই চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিউসালামের এই শিক্ষার প্রতিফলন আমরা দেখি ইসলামের চতুর্থ খলিফা আলীরা দেলো আহর জীবনে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 আলাহি আসহাবিম আলহামদুলিল্লাহ রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ডট অথবা স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ